রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিইব এই দেশে ইসলামী রক্ত যখন আরো দিইব ইসলামী আন্দোলন মোরা চাঙ্গা করেই তলব রক্ত যখন দিয়েছি রক্ত আরো এই দেশেতে ইসলামী আইন কায়েম করে ছাড়ব রক্ত যখন দিয়েছি রক্ত ইসলামী আন্দোলন মোরা চাঙ্গা হয়েছে ইসলামী আন্দোলনের বায়াত নিয়েছি মোরা রেজাউল করিমের সৈনিক হয়েছি মোরা ইসলামী আন্দোলনের বায়াত নিয়েছি মোরা ফুল করিমের আসবে বাদা যেখানেই মোরা ধ্বংস করে ফেলবো। আসবে যেখানেই মোরা ধ্বংস করে ফেলব রক্ত যখন ইসলামী রক্ত যখন রক্ত আরো দিব ইসলামী আন্দোলন মোরা চাঙ্গা করেই তুলবো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিইবো এই দেশেতে ইসলামী আইন কায়েম করে ছাড়বো রক্ত যখন দিয়ে इस्लामी आईन गढ़ते जो हते प्रमाण करब जीवन दिए मुजागिद काफे मश्रे दाल केड़ा करब কাফের দালালদেরকে এই দেশ ছাড়া করবো রক্ত যখন আরো দিব ইসলামী আন্দোলন মরা চাঙ্গা করেই তুলব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো এই দেশেতে ইসলামী আইন কায়েম করে ছাড়ব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিইবো ইসলামী আন্দোলন মরা চাঙ্গা করেই তুলব লাখো শহীদের কলি দামে আস যদি ইসলাম কলিজা কেন দেব মোরা জীবন কোরবান লাখো শহীদের কলি দামে আসে যদি ইসলাম কলিজা কেন দেব মোরা জীবন কোরবান জীবন দিয়ে হলেও মোরা খোদারি আইন গড়ব জীবন দিয়ে হলেও খুদার আইন রক্ত যখন দিয়েছি রক্ত এই আর ইসলামী আইন কায়েম করে ছাড়বো। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব ইসলামী আন্দোলন মোরা চাঙ্গা করেই তুলব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব এই দেশে ইসলামী আইন করে ছাড়ব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিয়ে ইসলামী আন্দোলন মরা চাঙ্গা করেই তোলব রিজাউল করিমে গিয়ে চল বীরের আমরা আছি লাখ মুজাহিদ তোমারই পাশে বাদাজ মরা ধ্বংস করে ফেলব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিয়ে এই দেশেতে ইসলামী আইন করে ছাড়বো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিয়ে ইসলামী আন্দোলন মোরা চাঙ্গা করেই তুলব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিয়ে এই দেশে ইসলামী আইন কায়ম করে ছাড়বো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিয়ে ইসলামী আন্দোলন মোরা চাঙ্গা করেই তুলব